প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন পিস বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান সেখানে হালাল হারাম বিভিন্ন ব্যবসায় ইসলামী অর্থনীতির বিভিন্ন দিক আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দিন ও দুনিয়াতে উপকৃত হতে পারি আল্লাহ আমিন আজকে একটি বিষয়ে আপনাদেরকে আবার শেষবারের মতো বিরক্ত করব সেটা হচ্ছে এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসা হারাম রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আমাদের জন্য কিছু ব্যবসাকে হারাম বলে ঘোষণা করেছেন আর সর্বোপরি সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে কোরআন মাজিদে ব্যবসাকে হালাল বলেছেন কিন্তু প্রত্যেক ব্যবসায় যে হালাল তা নয় বরং তার পদ্ধতি ভিন্ন হওয়ার জন্য কোন কোনো ব্যবসা হারাম সুতরাং হারাম থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত হালাল ব্যবসা গ্রহণ করা এবং তার পদ্ধতি জানা যে কোন পদ্ধতিতে ব্যবসা করলে আমার ব্যবসাটা হালাল হবে এইজন্য হালাল ব্যবসার শর্ত জানা উচিত তো হালাল ব্যবসার শর্তাবলি কি। আপনার ব্যবসা হালাল হতে গেলে তার শর্তাবলী কি মোটামুটি সাতটি শর্ত আছে এই সাতটি শর্ত যদি আপনি পালন করেন তাহলে আপনার ব্যবসা হালাল আর সাতটি শর্তের মধ্যে যদি একটা শর্ত না থাকে তাহলে আপনার ব্যবসা হারাম আমরা সেই শর্তগুলো ব্যাখ্যা করব। এবং তারপরে কিছু উদাহরণ দিয়ে বলবো যে এই এই ব্যবসা আল্লাহ নবী সাল্লা হারাম করেছেন নম্বর এক পণ্য ক্রয় বিক্রয়ের ব্যাপারে ক্রেতা ও বিক্রেতার পরস্পর সন্তুষ্টি ও সম্মতি থাকতে হবে প্রধান শর্ত আমি আপনাকে কলমটা বিক্রি করব। দাম পাঁচ টাকা পাঁচ টাকায় নিতে আপনি রাজি হবেন পাঁচ টাকায় দিতে আমি রাজি হব উভয় পক্ষের সম্মতি ছাড়া জোর করে আপনি চার টাকাতে কলম নিতে পারেন না আর আমিও জোর করে ছ টাকাতে আপনাকে কলমটা দিতে পারি না মানে সম্মতি ছাড়া ব্যবসা হবে না কোনো একটা জিনিস মনে করুন আমার মোবাইলটা আপনাকে ব্যবহার করতে দিলাম আপনি বললেন না না এই মোবাইলটা আমাকে বিক্রি করুন দিয়ে মোবাইল আমাকে ফেরত দিলেন না জোর করে আপনি আপনার পকেট থেকে আপনার টাকা দিয়ে দিলেন আপনার দাম মোবাইলের দাম আমাকে দিলেন জোর করে আমি রাজি না টাকাটা যদি আমার পকেটে গুঞ্জে দেন ব্যবসা হবে এই ব্যবসা হালাল হবে না কারণ আমি যতক্ষণ না রাজি হয়েছি ততক্ষণই ব্যবসা হবে না তাহলে প্রথম শর্ত কী হলো যে পরস্পর সম্মতি চাই মহান আল্লাহ বলেছেন তবে তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসা যদি করো তাহলে তা খেতে পারো সম্মতি ভিত্তিতে তাহলে ব্যবসার প্রধান যে শর্ত লাগানো হলো এক নম্বর শর্ত হলো কি পারস্পরিক সম্মতি জোরপূর্বক ক্রয় বিক্রয় বৈধ হয় না অবশ্য কারো ঋণ পরিশোধের জন্য সরকার কর্তৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য করার কথা স্বতন্ত্র এখানে আপনি একজনের কাছে ঋণ নিয়েছিলেন সে ঋণ আপনি পরিশোধ করছেন না কিন্তু আপনার সম্পত্তি আছে যদি আপনার সরকারের কাছে অভিযোগ জানানো হয় যে অমুক আমার ঋণ শোধ করছে না তাহলে সরকার আপনাকে বাধ্য করবে যে আপনি সম্পত্তি বিক্রি করুন জোর করে ব্যবসা তাই না কিন্তু এটা আলাদা কথা যেহেতু আপনি ঋণ পরিশোধ করছেন না সেই জন্য শাসন কর্তৃপক্ষের তরফ থেকে আপনার উপরে চাপ দেওয়া হবে এবং চাপে এ বিক্রিটা আপনি করবেন সেটা কিন্তু আলাদা কথা আগেই বলে দেওয়া হল নম্বর দুই শর্ত ক্রেতা বিক্রেতা উভয়কেই টাকা পয়সার ব্যাপারে ইচ্ছা অনুযায়ী ব্যবহারের বা নিয়ন্ত্রণের অধিকার প্রাপ্ত হতে হবে অর্থাৎ উভয়কে স্বাধীন জ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে ক্রেতা বিক্রেতা উভয়কে কি হতে হবে পাগল হলে হবে না না বালক হলে হবে না তারা যেন জ্ঞান সম্পন্ন মানুষ হয় পুরুষ অথবা মহিলা জ্ঞান সম্পন্ন হতে হবে যদি কোনো পাগল কোনো ব্যবসা করে কিছু বিক্রি করে তাহলে সেটা ব্যবসা বলে ধরা হবে না কোনো শিশু যদি কিছু বিক্রি করে তার বিক্রি করা ঠিক হবে না যে কিনছে তার ঠিক না সুতরাং কোনো কিতদাস ক্রীতদাসও তাই ক্রীতদাস নিজের রাখে না মালিকের অনুমতি ছাড়া তার প্রভুর অনুমতি ছাড়া ক্রয় বিক্রয় করতে পারে না যেমন কোন শিশু পাগল বা অর্বাচীন মানে অপরিপক্ বুদ্ধি ব্যক্তি ক্রয় বিক্রয় শুদ্ধ নয় নম্বর তিন ক্রেতা বিক্রেতা উভয়কেই অর্থ পণ্যের মালিক অথবা অথবা প্রতিনিধি হতে হবে মূল্য মালের মালিক অথবা তার প্রতিনিধি না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় বৈধ নয় আপনি যে মাল বিক্রি করতে এসেছেন সেই মালের মালিক আপনাকে হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে আপনি আপনার মালিকের মাল বিক্রি করতেছেন। তাই না আপনার চাষার মাল আপনি বিক্রি করতে আসছেন কিংবা আপনার আব্বার মাল আপনার নিজের না হোক আপনার কোনো আত্মীয় মাল আপনার মায়ের মাল বিক্রি করতে এটা সম্ভব তাহলে আপনি প্রতিনিধি হলেন মালিক হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে আর যে কিনছে তাকেও যে বিনিময়ে কিনবে সেই টাকার মালিক হতে হবে না হয়তো মালিকের প্রতিনিধি হিসাবে ওই টাকার মালিক হতে হবে তাছাড়া ব্যবসা শুদ্ধ হবে না নম্বর চার ক্রয় বিক্রয়ের পণ্য হালাল এবং ব্যবহারযোগ্য হতে হবে যে জিনিস আপনি কিনবেন বা বিক্রি করবেন সেই জিনিস যেন হালাল হয় এবং ব্যবহারযোগ্য হয় যেহেতু হারাম জিনিসের ক্রয় বিক্রয় বৈধ নয় হারাম মাল মদ বিক্রি করবেন কুকুর বিক্রি করবেন তাহলে তার মাল ক্রয় বিক্রয় করা বা ওই মাল ক্রয় বিক্রয় করা বৈধ নয় নম্বর পাঁচ ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য ক্রেতা ও বিক্রেতার নিয়ন্ত্রণাধীন হতে হবে আয়ত্তে হতে হবে আপনি মাল বিক্রি করছেন সেই মাল আপনার আয়ত্তে আছে তো তাহলে ব্যবসা হবে আর যদি সেই মাল আপনার কাছেই নেই তা আপনি করে ব্যবসা করবেন আপনি বলছেন আমার বনে গরু আছে আমি গরু বিক্রি করলাম আপনি বলছেন আমার আকাশে পায়রা উঠছে পায়রা বিক্রি করলাম যে মাল আপনার নিয়ন্ত্রণে এখন নেই ধরতে পারবেন কি তাও জানেন না সেই মাল আপনার বিক্রি করা যাবে না এইভাবেই যে কিন ক্রেতা ক্রেতার যে অর্থ তার সাথে থাকতে হবে তার নিয়ন্ত্রণে থাকতে হবে তার আয়ত্তের বাইরে যদি থাকে তাহলে আপনার ব্যবসা হবে না নম্বর ছয় ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য ক্রেতা ও বিক্রেতা নিকট বিদিত ও পরিচিত হতে হবে ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য আপনি কিনবেন তো আপনাকে জানতে হবে যে আপনি কি কিনবেন তার গুণ তার মানে যেটা যে পণ্যটা কিনবেন তা আপনাকে ভালো করে জানতে হবে যে কোন গুণের কোন মানের জিনিস আপনি চান সেটা ঠিক কিনা আর যে বিক্রি করবে তাকে শিওর হতে হবে নিশ্চিত হতে হবে যে টাকা টাকাটা সচল কিনা, নকল কিনা, কোনা কোন কার্সি কী ইত্যাদি ইত্যাদি পরিমাণ ঠিক কিনা ইত্যাদি যখন উভয়ের কাছে বিদিত পরিচিত হবে তখন ব্যবসা হালাল হবে নচেত অজান্তে না দেখে আন্দাজে ক্রয় বিক্রয় ধোকার আশঙ্কা থাকবে ফলে তা অবৈধ হবে ব্যবসা বৈধ হবে না নম্বর সাত পণ্য ক্রেতার আয়ত্ত হস্তগত হতে হবে আপনার যে মাল আছে সে মাল আপনার হস্তগত হতে হবে তার মানে শুধু আয়ত্ত থাকলে হবে না আগে বলা হচ্ছে আয়ত্ত থাকতে হবে এখন বলা হচ্ছে হস্তগত হতে হবে আপনার যে মাল আপনি বিক্রি করছেন সেই মাল আপনার হস্তগত কিনা এখন বর্তমানে আপনার কাছে নেই এমন মাল যদি আপনি বিক্রি করেন তাহলে হবে না কেন কেনা মাল তুলে নিয়ে নিজের তত্ত্বাবধানে করে নিতে হবে মাল কিনে সেখানেই বিক্রেতা তত্ত্বাবধানে ছেড়ে রাখা বৈধ নয় যেহেতু তাতে পরে বিবাদ সৃষ্টি হতে পারে মাল নষ্ট হলে অথবা বিক্রেতা অন্যের নিকট দর বেশি পেলে ক্রেতার সাথে কলহ বাধার আশঙ্কা আছে তাই শরীয়তের নীতি হল যে মালাই সাইন তোমার কাছে যা নেই তা বিক্রি করো অস্থাবর পণ্য ক্রয়ের পর বিক্রেতা নিজের আয়ত্তাধীন করে নেবে স্থাবর সম্পত্তি জমি জায়গা বাড়ি ইত্যাদি দখলের মাধ্যমে নিজের অধিকারভুক্ত করে নেবে নচেত ব্যবসা বৈধ হবে না এই সাতটি শর্ত এই সাতটি শর্তের মধ্যে যদি একটা শর্ত আপনার ব্যবসায় না পাওয়া যায় তাহলে সে ব্যবসা জায়েজ নয় এবারে আপনাদেরকে উদাহরণ শোনাব এই উদাহরণ হয়তোবা আপনারা আগে শুনেছেন মনে হবে যেন সেই তারই পুনরাবৃত্তি তবু উদাহরণ যেহেতু শর্তের ব্যাখ্যা করলাম আমাদেরকে উদাহরণ শুনতে হবে ফল ফসল পাকার আগে এবং দুর্যোগ মুক্ত হওয়ার পূর্বে ক্রয় বিক্রয় হারাম ইসলাম নিষেধ করেছে আর ওই শর্তগুলো সব নিষেধের হাদিস থেকেই নেওয়া হয়েছে নাহান নবী সাল্লা সালুমতা ফসলের পরিপক্কতা আসার আগে তিনি ফসল বিক্রি করতে নিষেধ করেছেন নিষেধ করেছেন বিক্রেতাকে নিষেধ করেছেন ক্রেতাকে বিক্রেতাকে বলেছেন তুমি বিক্রয় করো না ক্রেতাকে বলেছেন তুমি ক্রয় করো না তার আগে যদি ক্রয় বিক্রয় হয় তো ধোকার আশঙ্কা আছে ইবনে উমার অন্য হাদিসি বলছেন নাহা হাত্তা তিনি খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না পেকে যায় পেকে যায় মানে পরিপক্কতার কাছাকাছি আসে কেমন পেকে যায়ুয়া মানে হচ্ছে হয় লাল হয়ে যায় না হয় হলুদ হয়ে যায় একবারে পেকে যাওয়া জরুরি না কারণ খেজুর তিনভাবে বিক্রি হয় যখন প্রথম খেজুর তোলা হয় তখন তাকে বলে বালাহ বালাহ মানে এমন ডাঁসানোর কাছাকাছি ডাঁসানো নয় ডাঁসানোর কাছাকাছি সেই সময় খেজুরটাকে খেলে কচকচ কচকচ হবে যেমন আমাদের আম পাকার আগে এক প্রকার আম আছে মানে মিষ্টি আম সেই আম কেটে খেলে পরে শক্ত লাগে কিন্তু খেতে ভালো লাগে তেমনি খেজুর এখনও পর্যন্ত ডাঁসায়নি ডাঁসানোর আগে একে বলা হয় বালাহ আর যখন ডাসিয়ে যাবে তখন বলা হয় রোতাব আর যখন একবারে পেকে যাবে তখন তামার এই তিন ভাবে বিক্রি হয় তো কমসে কম বেলায় হওয়ার আগে তোমরা খেজুর বিক্রি করো না আর শস্য বিক্রি করোনা যতক্ষণ পর্যন্ত না সে ফসলের সেই শস্যের ফসল কি হয়ে যায় সাদা হয়ে যায় তার মানে পাকার কাছাকাছি হয়ে যায় ও ইয়া আহা। আর আপদ থেকে মুক্ত হয়ে যায় এরপর বিভিন্ন আপদের কারণে ফসল হলো না আপনি ফসল বিক্রি করে দিলে মাঠে থাকতে তা হবে না বিরতির পর আবার আপনাদের কাছে দু চারটি উদাহরণ শোনাবো ইনশাল সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী রসুল বলেছেন ফল ফসল পরিপক্কতার আগে খবরদার বিক্রি করো না যতক্ষণ না আপদ থেকে নিরাপদ হয়ে যায় আর কখন যখন খেজুর লাল হয়ে যাবে অথবা হলুদ হয়ে যাবে আর ফসল সাদা হয়ে যাবে ধান গম খেজুর প্রভৃতি পাকার আগে জমিতেই এবং আম লিচু প্রভৃতি ধরার পর ফুল অবস্থাতেই গোটা বাগান বিক্রি করা বৈধ নয় কারণ তাতে ক্রেতা অথবা বিক্রেতা কারো কারো ধোকায় পড়ার আশঙ্কা থেকে যায় প্রকাশ থাকে যে পাকার পর গাছে থাকা অবস্থায় কোনো ফল ফসল বিক্রি হওয়ার মতো যদি হয় তারপর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির ফলে তা নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতি কার হবে ক্রেতার না বিক্রেতার এখন ফল ফসল আপনি বিক্রি করলেন ফসল মানে বাগানে থাকা অবস্থায় বিক্রি করলেন ফসল আপনার জমিতে থাকা অবস্থায় বিক্রি করলেন তারপরে কোনো ঝড় ঝঞ্জা হলো তখন সে ফসল নষ্ট হয়ে গেল অথবা আপনার বাগানের আম লিচু নষ্ট হয়ে গেল তখন সেই ক্ষতি শিকার কে হবে যে কিনেছে সে নাকি যে বিক্রি করেছে সে রসুল্লা সাল্লাম বলছেন মান বা আশা মারান আশা আবা হু যা ইহা যে ব্যক্তি ফল বিক্রি করল অতঃপর তা বিপদগ্রস্ত হল আপদগ্রস্ত হলো শিলাবিস কিংবা ঝরে নষ্ট হয়ে গেল ফালা ফালাইয়া খুজমিন মালে আখি হিসাই আন সে যেন তার ভাইয়ের মাল গ্রহণ না করে কে কার ভাই তোর ভাই যাকে বিক্রি করেছে এখন সে টাকা দিয়েছে বেচারি ফল ফসল নেওয়ার জন্য ধ্বংস হয়ে নষ্ট হয়ে গেলো তাহলে আসলে নষ্ট হওয়ার কথা জমিওয়ালার বাগানওয়ালার কিন্তু এ টপকে এসে উড়ে এসে পুড়ে মরল টাকা দিয়েছে এখন তাড়ি যাবে এটা কি না ইসলামের ফায়সালা হলো যে জমিওয়ালা তুমি কিসের ভিত্তিতে তুমি তোমার ভাইয়ের মাল খাবে তুমি তাকে ফসলের কিছুই দিতে পারলে না আর আল্লাহর পক্ষ থেকে তোমার ফসল ধ্বংস হয়ে গেল তো তুমি কিসের ভিত্তিতে তুমি তোমার ভাই ওই ক্রেতা তার মাল তুমি খাবে ফালায়া মালে আখি হিসায়ান সে যেন তার ভাইয়ের কোন মাল গ্রহণ না করে মালা মুসলিম। তোমাদের কেউ বিনা ভিত্তিতে বিনা কিছুর বিনিময়ে সে তার ভাইয়ের মাল ভক্ষণ করবে গ্রহণ করবে সুতরাং যদি এই অবস্থা হয় তাহলে জমিওয়ালার বা বাগান বাগানওয়ালার নোকসান হবে ক্রেতার নোকসান হবে না বরং যদি টাকা পয়সা বিনিময় হয়ে থাকে তাহলে সেই টাকা তাকে ফেরত দেওয়া দরকার অবশ্য বিক্রয়ের পর তা যদি ক্রেতার অবহেলা ত্রুটির কারণে নষ্ট হয় তাহলে সে কথা ভিন্ন তার মানে বাগান বিক্রি করলো ফসল বিক্রি করে দিল এবারে যাকে বিক্রি করা হয়েছে সে গড়িমুষি করছে আজ কাল আজ কাল তুলবো তুলছি করতে কোতে দেরি করে দিল আর হঠাৎ করে ঝড় হয়ে গেলো বৃষ্টি হয়ে গেলো তখন যে নষ্টটা হবে সেই নষ্টটা বহন কে করবে না জমির মালিক বাগানের মালিক করবে না কারণ আমি তোমাকে বলেছি বারবার তুলনী চলে যাও অতএে ত্রুটি যদি না থাকে বিক্রি হল এবার সে আসবে নিয়ে যাবে ত্রুটি কোনো ত্রুটি নাই, কিন্তু হঠাৎ করে যদি ধ্বংস হয় তাহলে বাগান বাগানওয়ালাকে সেই ধ্বংসের দায়িত্ব স্বীকার করতে হবে বাগান বা ক্ষেতের কয়েক বছরের ফল ফসলকে বিক্রয় করা হারাম কয়েক বছরের জন্য আপনি আপনার ফল বিক্রি করে দিলেন এটা হারাম যেহেতু পূর্বের তুলনায় এতে ধোকার আশঙ্কা বেশি থাকে জানেন না আপনার বছর আগামী বছর তারপরে বছর ফল ভালো হবে কি হবে না এ ব্যাপারে হাদিসে আছে এবেধ করেছেন মো আা একে বলা হয় মো আওয়ামা মানে কয়েক বছরের জন্য আপনার বাগানের বা জমির ফসল ফল বিক্রি করা একে বলা হয় মো আওয়ামা আল্লাহ রসুলাম নিষেধ করেছেন এক পশুর বিনিময়ে অপর পশু ধারে বিক্রয় করা যায়জ নয় একটা পশুর বিনিময়ে আর একটা পশু আপনি কিনছেন বা বিক্রি করছেন ধারে যায়জ না হাতে হাতে হলে যদি একটার বিনিময়ে দুটো হয় তাতে সমস্যা নেই এতে কিন্তু সুদ হয় না যদি হাতে হাতে হয় তাহলে একটার বিনিময়ে দুটো পশু হলেও কোনো সমস্যা নেই পশুর গর্ভস্থিত ভ্রূণের বিনিময়ে পশু ক্রয় বিক্রয় করা তার মানে আপনি বললেন যে আমার এই গরুটা আছে এই গরুটা আপনি নেন তার বিনিময়ে আপনার গায়ের গর্ভে যে বাচ্চা আছে আমাকে বিক্রি করুন এটা ধোকা আছে না এই জন্য এই রকমও যায়জ না জীবিত পশুর বিনিময়ে গোস্ত বিক্রয় করা ভালো গোস্তি দাও আমি বিক্রয় করা বৈধ নয় কারণ তাতে ধোকা ও সুদের গন্ধ আছে আর একে বলা হয় মোজা বানা বাই যেমন শস্যের বিনিময়ে ক্ষেতের ফসল বিক্রয় করা বৈধ নয় একে বলে মহা তবে এ ব্যাপারে ওই যে আরায়া। সেদিন করতেন আড়ায়া আড়ায়াতে আল্লাহ রসুলা ফেলে আড়ায়া তিনি আড়ায় অনুমতি দিয়েছেন আড়াইয়া হলো যে মিসকিনরা খাবে তার জন্য গাছে যে রতাব আছে পুরোনো খেজুরের বিনিময়ে রতাব কেনা যাবে এবং তা নিয়ে মিসকিনদেরকে সাতক্ষা করা যাবে এববী সালসালাম অনুমতি দিয়েছেন নির্দিষ্ট পরিমাণ খেজুরের পরিবর্তে এক রাস খেজুর ক্রয় বিক্রয় করা রাস নির্দিষ্ট পরিমাণ ওদিকের রাস এখানে ধোকা আছে যার পরিমাণ অজানা এক স্তূপ খাদ্যের বিনিময়ে এক স্তূপ খাদ্য অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে এক স্তূপ খাদ্য ক্রয় বিক্রয় করা এগুলো আগে ছিল এখন যাই না কোথাও আছে কিনা এরকম ব্যবসা আল্লাহনবীর যুগের ছিল তাই তিনি নিষেধ করে গেছেন কিছু ছুঁড়ে নির্দিষ্ট করে ক্রয় বিক্রয় করা মোনাবাজা বলে ছুঁড়ে দিলাম ওইটা আমার আগের যুগে ছিল আর পাথর ছুঁড়ে কাপড় ছুঁড়ে ব্যবসা হতো এখন জানি না কোথাও আছে কিনা আল্লাহনবী সাল যুগে ছিল এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন যে এতে ধোকার আশঙ্কা আছে কেবল পণ্য স্পর্শ করেই ক্রয় বিক্রয় চুক্তি কার্য করা সে যুগে ছিল একে মাই মোলা মাসা ছুলেই হয়ে গেল আর এরকম ব্যবসা বৈধ নয় ক্রেতা বিক্রেতার উভয়ে নিজ নিজ পণ্য ফেলে ব্যবসা চুক্তি বহাল করা বৈধ নয় ও ফেললো এটা হচ্ছে আমার মূল্য আর ও পড়লো ও ফেলে দিল বলে এটা আমার মাল বাস ফেলে দেওয়ার ফলেই কি হয়ে যায় ব্যবসার চুক্তি তখন হতো আল্লাহ রসুল আসলাম এতে নিষেধ করেছেন অতঃপর আমার পণ্যের বিনিময়ে তোমার পণ্য আমি ক্রয় করব অথচ তারা উভয়ে একে পণ্য পণ্যের খবর সম্পর্কে কোনো ধারণাই রাখে না যে ওর পণ্যটা যে ফেলে দিল আর আমিও আমার দাম ফেলে দিলাম ওই পণ্যে কী আছে না আছে ভালো বন্ধু কিছুই বুঝলাম না আর ব্যবসা হয়ে গেল সে যুগে ছিল এখন সেটা যায়জ না তারপর কোন পণ্য নিজের আয়ত্ত বা মালিকানায় না না পর্যন্ত বিক্রি করা অবৈধ যেহেতু রসুল্লাম নাহান এ তাম কাবলা কাবিহি তার মানে খাদ্য নিজের হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন এবারে বলুন তো আর চাষির কাছে ধান কিনে নেয় গোটা গোলা কিনে নেয় দিয়ে গোলাতেই ছেড়ে দেয় তারপরে সময়ে যখন তাদের ইচ্ছা হয় তখন গোলা নিয়ে যায় ধান তুলে নিয়ে যায় আবার তারা আবার ডাইরেক্ট মিলকে বিক্রি করে তারা আবার নিজের কাছে নিয়ে যায় না মিলকে বিক্রি করে মিল আবার ওই চাষির বাড়ি থেকে ধান তুলে নিয়ে যায় এটা জায়েজ না জায়েজ এটা হলো আতাবে মালাইসা আইনদা এমন জিনিসের ব্যবসা করোনা যা তোমার কাছে নেই আর এখানে আল্লাহ বলছেন নাহা বাই কাবলা কব্দে কবজা করার আগে তুমি খাদ্য বিক্রি করছো তো আরো তোলা এখন কবজাই করল না কিনে ওই চাসির বাড়িতে রেখে দিলো দিয়ে ডাইরেক্ট মিলকে বিক্রি করছে মিল এসে লড়ি নিয়ে তার ধান তুলে নিয়ে যাচ্ছে টাকা মেটাচ্ছে কাকে আরদ্দারকে দেখছেন ব্যবসা এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই ব্যবসা আর অনেক উদাহরণ ছিল কিছু আমার প্রশ্ন সে আমি যেটা আগে করেছিলাম সেটা নিয়ে যে আপনাকে বলেছিলাম যে একটা মালের মধ্যে যদি হালাল এবং হারাম মিশ্রিত থাকে তাহলে সেটা দান করলে কবুল হবে কিনা আপনি বলেছিলেন সে যদি না জানে তার নিয়ত সে দানটা কবুল হবে এখন আমার প্রশ্ন হলো যে আমরা হাদিস থেকে জানছি রসুল সাল্লাহ যে এমন একটা সময় আসবে যে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এবং জেনাব্যাবিচারকে তারা হালাল মনে করবে তো আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিরা তাদের নিয়ে তারা হালাল কাজ করছে তাহলে তারা যদি কিছু দান করে আপনার বক্তব্য অনুযায়ী সেটা আল্লাহ স্মতাল কবুল করে নেবেন কি বুঝলাম না প্রশ্ন এই হলো যে তারা হালাল মনে করে নেবে তার মানে তারা হারাম জানেও তারা হালাল মনে করবে অথচ সে হালাল জানবে সে হালাল করে নেবে হালাল ধারণা করবে অথচ সেটা হারাম ঠিক কিনা বুঝতে পারেছেন এখন এ ব্যক্তি জানে না যে এটা হারাম এটা আমি না অতএব আমি ব্যবসা করে আমি দান করেছি ইনশাআল্লাহ কবুল হবে যে একটা হাদিস বলছিলাম যে এক ব্যক্তি রাত্রে দান করলো তারপরে সকালে বলা হলো কি যে তুমি দান করেছো একজন বড় লোককে তো কি বলা হলো তোমার দান কবুল হয়ে গেছে সম্ভবত সে শিক্ষা নেবে সেও দান করবে তারপরে আবার দান করলো বলা হলো কি এক বেশটাকে দান করেছো তো বললো কি সম্ভবত সে তো করবে এইভাবে না জেনে যদি কাউকে দেওয়া হয় আপনার কাছে একটা লোক চাইতে এলো সে জাকাতের হকদার আসলে নয় কিন্তু আপনি জানেন না যে ও জাকাতের হকদার কী না আপনি মনে করলেন যে জাকাতের হকদার আপনি দিয়ে দিলেন আপনার জাকাত কবুল আপনা হবে হিযজা। না হবে না আপনার জাকাত কবুল হয়ে যাবে যেহেতু আপনি জানেন না যে আসলে হকদার কি না আপনি মনে করছেন যে হকদার অথবা আপনার নিয়ন্ত্রণ যে আল্লাহ তালা আপনার দানকে কবুল করে নেবেন আপনার জাকাত কবুল হয়ে যাবে যেহেতু আপনি জানেন না জানা হচ্ছে শর্ত যে কোনো পাপ হওয়ার জন্য যে কোনো নেই সব হওয়ার জন্য শর্ত হচ্ছে কি জানা এমন কি সবের কাজ সবের কাজও নিয়ে দরকার আছে আপনি একটা কাজ আমি বললাম ভাই এই চেয়ারটা বাইরে পৌঁছে দেন সব হবে না হবে না একটা বড় প্রয়োজন আছে হ্যাঁ বলুন ধরুন আমার পুরাতন গম রয়েছে কেউ আমার সঙ্গে বিশ কেজি গম নিল পুরাতন বললো যে নতুন গম উঠলে তোমাকে দেবো তুমি সেই গম নতুন গম কতটুকু নিতে পারি যদি পুরাতন গম আপনি ধার দেন কাউকে আর নতুন গম ওঠার সময় আপনি ধার নেন তো যে পরিমাণ গম দিয়েছেন সেই পরিমাণে আপনি নিতে পারেন কম নিলে তো ভালো কথা বেশি নিতে পারেন না তার বেশি নিতে পারেন না কেন যেহেতু তাতে সুদ হবে আল্লাহাল আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান লাভ কর আল্লাহ আসল নবিনাম আলাইকুম ওরমতুল্লাহরাত